যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে আপনাদের সকলকে আন্তরিক এবংবারকবাদ জানাচ্ছি কাহিনী তথাকথিত কাহিনী নয় আল্লাহ রবুল্লাহ আলমিন যা বলেছেন তা আর যেখানে রয়েছে আমাদের জন্য দিক নির্দেশনা সেই রকম ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে সামষ্টিক আলোচনায় সমবেত হয়েছি আপনাদের জন্য রয়েছে আজকে একটি চমৎকার ঘটনা আসহাব শুনবেন নিশ্চয়ই মন তো চাচ্ছে তাহলে প্রথমে আমরা পরিচিত হয়নি আমাদের অতিথিদের সাথে আমাদের সাথে যারা যোগ দিয়েছেন আমার ডানে রয়েছেন বিশিষ্ট আলম শেখ মুখল আসাদ এবং আমার বামে রয়েছেন বিশিষ্ট আলমিন শেখ আব্দুর এবং আমার সর্ববামে রয়েছেন বিশিষ্ট আলমুদ্দিন শেখ মুজফর বিন মহসিন আর শুধু আপনাদের সাথে আলহামদুলিল্লাহ ঘটনা অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক আল্লাহ রবাহ আলমিন সৌরাতুল বুরুজের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন কসম করে মূলত ঘটনা ঘটেছিল রসদ সাল্লাইসাল্লামের জন্মে মাত্র চল্লিশ বছর পূর্বে আল্লাহ বলছেন ইসমল্লাহ রহমানুর রাহিম ওয়াসামা ইদাতিল বুরুজ ওয়ালিয়াউম ইমাউদ ওয়াসিদি উম সহ কুতি আসাহাবুল উহদুদ তিনি আকাশে উদ্দিত বুরুজ তারকার কসম করে বলছেনউম ইমাউদ এবং প্রতিশ্রুত দিনের ওয়সাহিদিন সহদ যিনি উপস্থিত এবং উপস্থিত কৃত ব্যক্তির এবং ও আসহাবিল উখদুদ আনা রেদাতিল ওকুদ আর আসহাবিল উখদুদের কসম এবং ওই আগুনের যে আগুন ছিল ইন্ধনযুক্ত তারপরে বলছেন আসহাবিল উখদুদ আনা রেদাতিল ওকুদ তারা সেই অর্থাৎ গর্তের দৃশ্য দেখছিল যেটা অত্যাচারিত হামিদ তাদেরকে শাস্তি তারা দিয়েছিল একমাত্র কারণ তারা আল্লাহর প্রতি ইমান নিয়েছিল মূলত ঘটনা হলো এই যে ইসুফ জুন নামে ইহুদি এক বাচ্চা ছিল এই ব্যক্তির এক জাদুকর ছিল জাদুকরটি বৃদ্ধ হয়ে গেছিল তখন এক বাচ্চা ছেলেকে এই জাদু শিক্ষার জন্য নিয়োগ করেছিল তারা ঘটনা লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি নিয়োগ করার পরে এই ছেলে জাতাত করত তার কাছে জাদু শিখত কিন্তু একদিন দেখা হলো এক দরবেশের সাথে সে ছিল একটা জন্তু দেখতে বলো সিংহ বলা যায় ডাব হাতে চেছে শব্দটা এই লোকজন যেতে পারছে না এই জন্তুটার কারণে তখন এখানে যেটা হলো যে এই ঘটনাটি আমরা এভাবে শেখ। পরিচয় হওয়ার পরে ওই লুক তাকে দিনের তালিম দিতে লাগলেন এবং তৌহিদের জ্ঞান দিতে লাগলেন এই তৌহিদের জ্ঞান নিতে সেই দেন আর তখন যেটা কথা আসছে যদি হয় তাহলে বলবো সমস্যা ছিল এই যাওয়ার পথে দেখল যে তখন পার্থক্য করতে পারেনি যে ঠিক না জাদুঘরটা ঠিক পার্থক্য করার একটা নির্ণয় করলো এটা যে যখন জন্তুটা পেয়ে গেল মানুষ যেতে পারছে না তখন তুমি আমার মাধ্যমে এই জন্তুটাকে হত্যা কর তখন ঢেল মেরে দিল জন্তুটা মরে গেল তাহলে বোঝা গেল যে জাদুকরের চেয়ে আলেমের কথাটাই সঠিক এর মাধ্যমে তখন এই ঘটনা ফিরে এসে বললো তার কাছে তখন ওই লোকটি বললো আমার চেয়ে তুমি বেশি মানে আলমের নির্দেশে ভালো হয়ে যায় এমনকি অন্ধ ব্যক্তি ভালো হয়ে যায় এই রাজার এক মন্ত্রীর অন্ধ হয়ে যাওয়ার পরে এই বালকের কাছে যায় বালক দাবি করলো একটা ঠিক আছে আমি তো ভালো করি না আমার আল্লাহ ভালো করেন তুমি যদি ইমান গ্রহণ করো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করবো এই দুয়ার মাধ্যমে হয়তো বা আল্লাহ তোমাকে ভালো করে যেতে পারে ঠিক ইসলাম গ্রহণ করলো এই ব্যক্তির চোখ ভালো হয়ে গেল যখন রাজ দরবারে যাই তোমার চোখ ভালো হলো কি করে তখন অনেক পিড়াপিড়ি করা পরে কথা ভেজে গেল তখন ওই ছেলেকে ধরে নিয়ে আসা হলো ছেলেকে জিজ্ঞেস করা হলো তুমি কোথায় এটা পেলে তখন বললো যে আমাকে আলেমের কাছে ঘটনা জানতে পেরেছি আলেমকে ধরে নিয়ে আসা হলো এই দুই ব্যক্তি পাহাড়ে পাঠালো জি জি জল্লারদেরকে নিয়ে পাহাড়ে পাঠালো কিন্তু যাদেরকে নিয়ে গেল তারাই পড়ে মারা গেল বালকটা ফিরে আসলো বালক ধোয়া করলো কাছে দ্বিতীয়বার গেল যখন বালক সাগরের মধ্যে যাওয়ার পরে যারা নিয়ে গেল তারাই নিহত হলো বালক ফিরে আসলো তবে বালকের বাঁচার একটা পথ ছিল যে আল্লাহর কাছে বলতো আল্লাহমি মাসিতা তুমি যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে রক্ষা করো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ এভাবে বাঁচিয়ে দিল গিয়ে বললো যে আসলে কি বাচ্চাকে বলে আপনি কি আমাকে মারতে চান আমার পরামর্শ হলো যে মারতে হবে কিভাবে বলো সেটাই তো চাই তখন বলল যে ঠিক আছে তীরটা নিন আর বলুন বিসমেল্লাহ রাব্বে হাজাল গুলাম এই কথা বলে মারতে হবে শর্ত একটা জনগলকে উপস্থিত করতে তাদের সামনে তাই এটা কোন ব্যাপার না জনগণকে উপস্থিত করে তার হাতে দিয়ে দিল মেরে দিল বিসমেল গুলাম বালকটি মারা গেল অর্থ ছিল যে এই গুলামের রবের নামে মারছি এই কথা বললে মারা যাব এই কথা বলাও সারা মৃত্যুবরণ করলো বালকটি কিন্তু সত্তর হাজার মানুষ ইসলাম গ্রহণ করলো এবং বলে দিল আমার নামি রবেদ আমরা এই বালকের রবের প্রতি ছিল না এটা যখন আসলো তখন ঝাঁপ দিতে বোধ করছে বাচ্চার মুখ ফুটে গেল ইয়া উম্বা আনতে আল হাক্ত হাক তুমি ধৈর্য ধারণ তুমি হকের উপরে আছো সে বাচ্চাটিকে নিয়ে আগুনে ঝাঁপ দিল্লা বলার জন্য এই ঘটনাকে বলা হয় আসাবে আচ্ছা আমি প্রশ্ন করতে চাই মহতারবের কাছে এদেরকে আসাবে অফদুত বলা হলো মানে হচ্ছে গর্ত অর্থাৎ মানুষগুলিকে গর্তে ফেলে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল এই কারণেই তাদেরকে বলা হয় জ্বালাইতে পারে পূর্ণ দুটি আয়ত অর্থ হল যে গর্তটি ছিল জ্বলন্ত আগুনে পূর্ণ জ্বলন্ত আগুনে পূর্ণ অধিবাসীদের ব্যাপারে আল্লাহতালা এই ঘটনা বলছেন অত্র ঘটনা থেকে আমরা প্রথমত যে দিকটি পেশ করতে চাচ্ছি সম্মানিত দর্শক মন্ডলের দিকে সামনে সেটি হচ্ছে এই যে আসলে আল্লাহ যাকে বাঁচাবেন এবং যাকে ইমানদার হিসাবে পেশ করতে চাইবেন তাকে মানুষ কৌশল করে রক্ষা করতে পারবেন না এই ঘটনাটা ওই ফেরাওয়ানের যে ঘটনা ঘটিছিল বাস্তব যেটা করোন মাসিদে উল্লেখ হয়েছে জাদুগরদের ঘটনা ওই ঘটনার সাথে মিলে আছে আর কি জি জি যখন এই বাচ্চাকে হত্যা করা হলো তখন ওখানে যারা দর্শক জ্ঞানপূর্ণ ছিল তারা বলল যে তাহলে আমরা এই বাচ্চার প্রতিপালকের ওপরে আমরা মান আনলাম এই বাচ্চার প্রতিপালক যেই রব ওই রব আমাদেরই রব এই কথাটাই বলেছিল ওই জাদুগরেরা যেই জাদুগরেরা মোসালাইসালামের কাছে পরাজয় বরণ করেছিল জি জাদুঘরেরা দেখলো যে সত্য সত্যই মোসা আলাই ইসলাম কোন জাদুঘর নন জি তাদের এই বিষয়ে যথাযথ জ্ঞান ছিল তখন তারা বলল যে আমরা ইমান আনলাম মোসার রবের প্রতি তখন ফেরাও তাদেরকে এইভাবে বিপরীত হাত পা কেটে শাস্তি দিল শাস্তি দিল চিরদিনই মোমেনদেরকে এরকম শাস্তির মুখোমুখি হতে হয়েছে এখানে যে কথাটা বিশেষভাবে উল্লেখ হয়েছে সেটা হচ্ছে যে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হলো কেন এই কথাটা আল্লাহ নিজেই উল্লেখ করেছেন এই কারণে যে তারা এখানে আরেকটা জিনিস একটা বিরতিতে শুধু দর্শক অল্প কিছু করে তারপর ফিরে আসবো এই মর্মান্তিক ঘটনায়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 निकट जान्न व्यतीत पुरस्कार नहीं जो दुनिया प्रिय भाजन के उठे नहीं सबर कर आशा राखे से ही बुखारी अष्टम खंड मन कर হাতির সংখ্যা ছ मानव मुक्त प्रेरण कर सर्वदा इसम प्रकृत अर्थे शांति कायम कर शांति समाज गठन निर्देशना জানুন ইসলামের অবদান সম্মানিত শ্রী দর্শক বিরতির পর আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজদুদের এই মর্মান্তিক ঘটনায়। কি শিখতে পারি আমরা এখান থেকে চলুন আমাদের যে কারণে শাস্তি দেওয়া হয়েছে তারা আল্লাহর প্রতিটা নিজের পরিচয় দিয়েছেন সেটা আরো আশ্চর্য নিজের পরিচয় দিয়েছেন এইভাবে যে আইন বিল্লাহিল আজিজিল তারা ইমান এনেছিল ওই আল্লাহ যে আল্লাহর গুণ হচ্ছে আজিজ ইচ্ছা আল্লাহ তাদেরকে যে কোনো সময়ে ঠেকাতে পারতেন কেন তারা ইমানানি ছিল কোন আল্লাহর প্রতি যিনি পরাক্রমশালী পৃথিবীবাসী যেন মনে না করে যে এদের প্রকৃত শক্তিশালী আল্লাহ ছিলেন না যার কারণেই তাদেরকে এইভাবে মারা সম্ভব হয়েছে এটা জন্য কেউ মনে না করে তার হত্যা করে আর তারপরেও যদি পাঁচজন মানুষ বলতে চায় যে কেমন আল্লাহর প্রতি ইমান আনলো যে আল্লাহ তাদেরকে রক্ষা করলো না তখনও আমার নিন্দার বিষয়টা হবে না কেন হামিদ আমি যা করি আল্লা সবসময় প্রশংসনীয় আমি এখন ওদের সামনে রাখলাম এর অর্থ এই নয় যে আমি প্রশংসনীয় কর্ম থেকে ফিরে গেছি এর অর্থ এই নয় যে আমি পরাক্রমশালী শক্তিশালী থেকে আমি ফিরে আমরা গোড়ার দিকে যেতে পারি আমি ঘটনা থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি সেটা বলা দরকার যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাহেব আর একটা গণক কাহিন ছিল তো রাহেব হচ্ছে আলেম অর্থাৎ খ্রিস্টান আলেম ছিলেন আর গণক হচ্ছে গণক জাদুঘর তো আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ প্রদত্ত যে শরিয়াত যে ধর্ম যে দিন এটা সত্য এর মধ্যে কোনো সন্ধ্যা নাই এবং এটা আমরা স্পষ্ট বুঝতে পাচ্ছি যে প্রতিটি যুগে বাতেল যারা যারা আল্লাহ বিরোধী আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে একটু ক্ষমতা বেশি দেন বাহ্যিক ক্ষমতা এই জন্য ওরা জুলুম করতে সুযোগটা পায় কারণ আল্লাপাক রব্বুল আলমিন তাদের সুযোগ দিয়েছেন জুলুম করো কত পারছ করো এরপরে তো সময় আসবে তখন আমার পালা চলবে এই জন্য জাহান নামের কথা বলা হয়েছে জাহান নামে শাস্তি হবে এ শাস্তি সুতরাং এই আমাদের নার্ভাস হওয়ার কিছু নাই যে কাফের কেন শক্তিশালী এটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাছাড়া নিয়ে গেল যারা গেছে তারা মরেছে তাহলে বোঝা যাচ্ছে পাহাড় ও আল্লাহর কথা শুনে সাগর আল্লাহর কথা শুনে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে তো যেহেতু আমরা মমিন আমরা কোরআন বিশ্বাস করি সুতরাং কোরআনের এই ঘটনা থেকে আমাদের এটা বিশ্বাস করতে হবে যে সব কিছু নিয়ন্ত্রণের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ এই জন্য আমাদের জন্য খাস করে যে শরিয়াতের বাইরে যাওয়া ঠিক না ব্যক্তিগতভাবে ভাবে পারিবারিক ভাবে কোরআনকে ফলো করতে হবে সামাজিক ভাবে কোরআন ফলো করতে হবে এবং যদি আমরা না করি আমরা ঘটনাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা প্রকাশ পায়। সেটা হচ্ছে তে আমার পর্যন্ত ইমানদার মানুষের জন্য একটা জোরালো শিক্ষণীয় আছে যে जरा निर्तन करन के उपभोग जा रा निर्तन कर निर्तन टेरा किस बाी खाटालम तो ये जो ईमानदार मानुषे सहजे मेने ईमान दिए जानको मोकबला क्यों तर आचरण आल्ला उल्लेख कर তারা ছিল সবাই গর্তের চতুর্দিকে বসে তারা মোমিনদের সাথে যে আচরণ করছিল সে আচরণ তারা নিজে নিজে তাকে দেখছিল ভোগ করছিল উপভোগ করছিল একজন আর গায়ের উপরে হেলে পড়ছিল আর আনন্দ ভোগ করছিল যে আমরা এদেরকে কিভাবে আগুনে ফেলে জ্বালিয়ে দিলাম তাদের কেউ রক্ষা করতে পারে না তো এখানে আমরা এই নির্মম ঘটনা পেশ করে সকল মুমিন ভাই বোনকে বলতে চাচ্ছি যে দেখুন যারা নির্যাতন করে তারা তাদের নির্যাতনের উপরে খুশি হয় তারা নিজের কর্মের উপরে নিজেরা খুশি হয় এই ঘটনা পরের দুটি আয়াত পেশ করে আমরা বলতে চাই যে দেখেন আসলে আল্লাহর দয়া এত নির্যাতনকারী মানুষ এদেরকে লক্ষ্য করে আবার আল্লাহ বলছেন যে এর পরেও যদি তারা আবার ইমান আনে তাহলে আল্লাহ করবেনা মো মিনাত যারা মোমিন পুরুষ নারীদেরকে পরীক্ষায় ফেলেছে শাস্তি দিয়ে যদি এরপর তবুও যদি না করে তারা অগ্নিকুণ্ডে ফেলে পুড়িয়ে মারলো এত বড় নিষ্ঠুর শাস্তি দেওয়ার পরেও আল্লাহ বলছেন যে এই কাজ যারা করেছে এরা যদি আমি শাস্তি হচ্ছে যে শিক্ষা দেব সে শিক্ষা শিখবে আবার এটাও আছে যে আমরা যদি এখানে অবহেলা করি আল্লাহ পাক রব্বুল আলমী যাকে চাইবেন দিবেন ওকে কেউ ঠেকাতে পারবে না এই আজকেও আমরা দেখতেছি এই শিক্ষার চেয়ে শিক্ষা আরো গুরুত্বপূর্ণ হয় সেটা হলো কোনো জিনিস যাচাই করতে হবে প্রমাণিত একটা কথা একটা বাচ্চা ছেলে দুইটা বিষয়কে পার্থক্য করতে চাচ্ছিলাম ঠিক ঠিক। তাহলে আজকে এই ঘটনার জন্য এত বড় একটা শিক্ষা রয়েছে যদি একটা বাচ্চা ছেলে এটা ভালো গুলো পরীক্ষা করার চেষ্টা করে তাহলে একজন মাস্টার পাস অনার্স পাস কামেল পাস ডাক্তার আইনজীবী বড় চাকরিজীবী শিক্ষিত ব্যক্তিরা কেন করে এটা এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত এবং যারা এই মানের মানুষ মানে তারতম্য হক এবং বাতিল এবং মিথ্যা যদি আমল করবে এটা ঠিক নয় এটা ঠিক নয় একজন সচেতন মানুষ শিক্ষিত মানুষের জন্য এটা আমাদের করার সময় যাচাই বাঁচাই করে সঠিকটার প্রতি আমল করবে এটাই তাদের জন্য একটা জরুরি জিম্মেদারি অত ঘটনা থেকে প্রমাণ হয় আর একটা জিনিস প্রমাণ হয় এখানে সেটা হলো যে এই বালকটি মারা গেল অনেক ব্যক্তি কাজকর্ম করতে গিয়ে যদি মরেই যায় তাহলে তো শেষ হয়ে গেল একজন দিনের দায়ী জীবনকে কখনো পরোয়া করবেন না ইন্না সলা আলমিন এই বালকে বালকের জানে না এই বালক মারা যাওয়ার মাধ্যমে যেটা ঘটলো হয়তো জীবিকা করতেই পারতেন না যারা ত্রিমজির হাতে আসছে যে সত্তর হাজার মানুষ তাদেরকে পুড়িয়ে মারলো আর একসঙ্গে ইসলাম গ্রহণ করলো একজন ব্যক্তি মারা যাওয়ার মাধ্যমে একজন ব্যক্তি নির্যাতিত হওয়ার মাধ্যমে একজন ব্যক্তি মাধ্যমে তার দাওয়াতে প্রসার ঘটতে পারে এরকম কল্যাণ রাখতে এটাও মনে করতে হবে যে মরে গেলাম সব শেষ হয়ে গেল এমনটাও না মনে করতে হবে অবশ্যই আসলে সেই ঘটনাটি আমাদের জন্য অনেক শিক্ষণীয় প্রথম কথা হলো যে যারা জানে তারা বেঁচে থাকে জাদুবিদ্যার উপরে কারণ তারা যে সাধারণ করে শিখে শিখেনা উচিত বিপদের মুহূর্তে তখন বলেছে আল্লাহ ফিমাশী যার মাধ্যমে হোক আপনি আমাকে এখান থেকে রক্ষা করুন যখন বিপদগ্রস্ত হবে তখন এই দোয়াটা বিপদগ্রস্ত হওয়ার পরে আমাকে গ্রহণ করতে হবে একমাত্র একটা জিনিস আমি দেখি ছেলেটা তো পরীক্ষায় জিতে গেল জি কারণ সে যখন ওই দাব বা পশুটা রাস্তার মাঝখানে আটকে ছিল আল্লাহ নাম নিয়ে ছেড়ে দিল মরে গেল পশুটা তাই তো এরপরে তার ইমান হয়ে গেল যে এই ইলিমটা সত্য ইলিম তারপর তাকে যখন পাহাড় চড়ায় আল্লাহর কাছে তারপরেও সে তার ভিতরে এই মেজাজটা আসে নাই যে আমি আমার তেলেস্মির গুনে বেঁচে গেছি না তার ভিতরে যেটা এসেছে সেটা হলো আল্লাহর কাছে চেয়েছি বাচ্চা থেকে আমাদের অর্থাৎ আমরা যখন কিছু পেয়ে যাই ফেরানগিরি করবে এটাই স্বাভাবিক কারণ এত বড় জাজল্য ঘটনা পাহাড়ে যাদের হত্যা করার জন্য যারা নিয়ে তার আর ফিরে আসলোটা তারা ধুলিস্বাদ হয়ে গেল যারা সাগরে নিয়ে গেল হত্যা করার জন্য তারাও নস্বাত হয়ে গেল সাগরের মাঝে বালকটি ফিরে আসলো এরকম যোগ্য নিদর্শন না সেটাকে আর একটা বিষয় স্পষ্ট কাছে মৌজেজা প্রকাশ পাওয়ার পরেও আল্লাহর হুকুমে দুয়া করছে অন্ধ ব্যক্তি ভালো হয়ে যাচ্ছে অসুস্থ ব্যক্তি ভালো হন সুস্থ হয়ে যাচ্ছে এত কিছু হেদ হ্যাঁ পাওয়ার পরেও স্পষ্ট দেখার পরেও এই শাসক ইমান আনলো না উল্টা সে চাইলো আসলে তোমার রক্ত হইতে চাই তোমাকে হত্যা করতে চাই যে কোনো বললে তুমি সেই পদ্ধতি শিখিয়ে দাও তাহলে যুগ যুগ ধরে রকম জালেম শাসক আসতেও পারে এবং এই ধরনের মমিনেরা পরীক্ষাও পড়তেও পারে এটাও ঠিক এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে এই বিভৎস ঘটনা দাউদাও করে আগুন জ্বলছে আর এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে যখন একজন মা লাভ দিচ্ছে না তখন সন্তানের মুখ ফুটে উঠলো যে মুখ ফুটে দুধের বাচ্চা কথা বলল। তাহলে পরীক্ষার ক্ষেত্রে আল্লাহর এলিম শিখেছিল বালকটি আল্লাহর উপর ইমান এনেছিল বালকটি জাদুর অসারুতা প্রমাণ করেছিল বালকটি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল তার তাও তার ভরসা তার ইমান এত মজবুত ছিল যে আল্লাহর তাকে বারবার বাঁচিয়েছিলেন আর শেষ পর্যন্ত প্রমাণিত হলো আল্লাহ একমাত্র হক আর আল্লাহর হকুমেই সবকিছু হয়ে থাকে এটা প্রমাণ করে ইমানদার বৃদ্ধির একটা সুযোগ করে দিল আর আল্লাহ রবুল্লা আলেম আমাদের সামনে ঘটনাটি উল্লেখ করে দিয়ে বললেন যে এভাবেই যারা হকের উপরে কায়েম থাকবে তাদের উপরে পরীক্ষা নেমে আসবে আর যারা আমার পরীক্ষা উত্তীর্ণ হবে তারাই সফল কাম হবে পক্ষান্তরে যারা আমার বিপরীত অবস্থান করবে জন্য আজাবুল হারিফ জলন্ত আগুনের শাস্তি অপেক্ষমান আল্লাহ রবুলিয়ায় আমাদের সকল গঠন থেকে শিক্ষা গ্রহণের তফিৎ দান করুন আমির ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি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 decide your choice be sad or be happy it's your choice join dr. Zakir Naik dekhun or dhangi ni nati tangi ni prathi rabibar rachar shattai apunho shamprachar shakal